আবু জাফর রহমতুল্লাহ আলাইহি হতে বর্ণিত তিনি বলেন আমাকে চাচাত তিনি জিজ্ঞেস করলেন জানাবাদের গোসল কিভাবে করতে হয় আমি বললাম নাবি সাল্লাই তিন আজলা পান নিতেন এবং নিজের মাথার উপর ঢেলে দিতেন অতঃপর নিজের দেহে পানি বইয়ে দিতেন তখন হাসান আমাকে বললেন আমার মাথার চুল খুব বেশি আমি তাকে বললাম নবির সাল্লু আলাইসাল্লামের চুল তোমার চেয়ে অধিক ছিল